মানবতার সমাধান রসুল্লসল ওবারক রসুল মহমদীম আমি টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করতে চাই আপনাদের সামনে সেটা হচ্ছে রাগ গোসাকে নিয়ন্ত্রণ করা রাগ এবং গোসা মানুষের মধ্যে ফিতরাতন আছে এটা একটা কোনো কোন সময় অত্যন্ত প্রয়োজনীয় গুণ যখন মানুষ কোনো মুনকার দেখে সেটা দূর করার জন্য প্রয়োজন বোধে জেহাদের ময়দানে প্রয়োজন বোধে রাগকে ব্যবহার করা যেতে পারে কিন্তু সাধারণত রাগটা মানুষকে অন্যায় দিকে নিয়ে যায় এই জন্য রসুল্লা সাল্লি সালাম অনেকগুলো হাতিয়েছে রাগকে প্রশমন করার জন্য কন্ট্রোল করার জন্য নসিহা করেছেন অসিয়াত করেছেন কোরআনে পাখি অনেকগুলো আয়াতে আল্লাহ আল্লাহতালা রাগ গোসা প্রশমন করার জন্য কন্ট্রোল করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন একটি হাদিসে এসেছে এক সাহাবি আসলেন এসে বলেন ইয়া রাসুলাল্লাহ আওশেনি আমাকে একটু ওসিয়ত করেন একটু উপদেশ দেন তিনি বলেন লা তাক দব রাগ গোসা করো তিনি আবার বলেন ইয়া রাসুলাল্লাহ আমাকে একটু উপদেশ দিন ওসিয়ত করুন তিনি একই কথা বলেন লা তাক দব রাগ করো না তৃতীয়বারও একই আবেদন আসলো তিনি একই উত্তর দিলেন রাগ গোসা করোনা তিনবার করেছেন রাগ গোসা যে কত খারাপ জিনিস এ হাদিস তার প্রমাণ আল্লাহ তালা কোরআনে পাকের সাদ করেছেন ওয়াল কাজ আল গাইব ওয়াল আফিন্ন ওয়াল্লাহ হাইবুল মোহসেন যারা রাগ গোসাকে দমন করে কন্ট্রোল করে আর মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা এই সমস্ত নেক্কারদেরকে মোহব্বত করেন রাগ গোসা দমন করতে পারলে মানুষকে ক্ষমা করে দিতে পারলে মোহসেন হওয়া যায় নেক্কার হওয়া যায় আর আল্লাহ আল্লাহতালা এরকম নেক্কার লোকদেরকে মহাব্বত করেন তার মানে আল্লাহ তালার মহব্বতের পাত্র হওয়া যায় আল্লাহ তালার মহব্বতের পাত্র হতে পারলে অনেক বড়ো নিয়ামত আছে জিবরিল আলহিসামকে ডেকে আল্লাহ তালা বলেন হ্যাঁ আমি অমুককে মহব্বত করি তুমি তাকে মোহ্বত করো জিবরি লাল ইসলাম তাকে মহব্বত করেন আর তিনি অন্য ফেরেস তাদেরকে বলেন মহাব্বত করতে যে আল্লাহ তালা অমুক বাঁকে মহব্বত করেন তোমরা মহব্বত করো তার মহব্বত করা শুরু করে দেয় আসমানে মহব্বত করা শুরু হয়ে গেলে জমিনে তার জন্য মহব্বত তৈরি হয়ে যায় রাগ গোসাকে দমন করা এটা মানুষের মধ্যে ন্যাচারালি আসে কারও একটু বেশি থাকে কারো একটু কম থাকে সবার ভিতরে রাগ আসে যাকে আল্লাহ তালা ফিতরাতান কম রাখ দিয়ে সাহায্য করেছেন সে হয়তো একটু বেশি সৌভাগ্যশালী মানুষের মধ্যে এই যে চারিত্রিক গুণগুলোর মধ্যে কিছু ভালো জিনিস আছে কিছু খারাপ দিক আছে এগুলোকে মানুষ চেষ্টা করে করে ভালো দিকগুলোকে বাড়াতে হয় মন্দ দিকটাকে চাপা দিতে হয় সে কথাই আল্লাহ তালা কালামে পাকে বলেছেন ওয়কাদ খাবা বামান দাস আল্লাহ তালা যে নফসকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে প্রাণ দিয়েছেন সেখানের মধ্যে সেটাকে ঠিক করে যতটুকুন যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবে করেছেন আর মন্দ জিনিস ভালো জিনিস দুইটার চাহিদা টেন্ডেন্সি উভয় প্রকারের কাজের প্রতি ঝোঁক প্রবণতা মানুষের অন্তরে দেওয়া আছে আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে ভালো কাজের চাহিদা ভালো কাজের চেষ্টা তদ্বির করার প্রবণতা যেমন আছে তেমনি মন্দ কাজের দিকে নফসের টান চাহিদা মন্দ কাজের প্রতি আসক্তি উভয়টাই আছে খাঁটি বান্দা নিজের নফসের সঙ্গে মোজাহদা করবে করে ভালো জিনিসটাকে বাড়াবে মন্দ জিনিসটাকে চাপা দেবে কমানোর চেষ্টা করবে কেউ যদি বলে ভাই আমার মেজাজ খুব খারাপ আমার সঙ্গে কথা বলতে সাবধান এটা কোনো এক্সকিউজ হলো না এটা ব্যর্থতা এটা কোনো ভালো কথা নয় বরঞ্চ এটার বিপরীত আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহাম আল্লাহ তালা ব্যর্থতা থেকে আপনার কাছে পানা চাই আমি রাগকে কন্ট্রোল করতে পারবো না এখন সবাইকে সাবধান থাকতে হবে আর আমি আমার রাগকে কিছুতেই কন্ট্রোল করতে পারবো না এইটা মোটেই ঠিক হলো না এটা ব্যর্থতা এটা কোনো এক্সকিউজ নয় হাজি সে রসুল্লা সাল্লা সাল্লাম রয়েছেন মানকাতা বা গাইদন সাঁতার আল্লাহ আউরাতাহু যে ব্যক্তি তার গোসাকে কন্ট্রোল করে আল্লাহ তালা তার দোষগুলোকে লুকিয়ে রাখবেন সভায় আমি যদি আমার রাগ গোসাকে দমন করতে পারি তাহলে আল্লাহ তালা অনেক গুণা অনেক দোষ আমার লুকিয়ে রাখবেন কতবো নিয়ামতের কথা আর এই যে আল কাহিমিন আল গাইব রাগ গোসাকে দমন করার অর্থ এই তার সিরে এসেছে যে ব্যক্তি শুধু রাগ গোসার প্রতিশোধ নিতে মনে চায় কিন্তু সুযোগ নাই এইজন্য জন্য নিতে পারছে না প্রতিশোধ সে ব্যক্তির জন্য বলা হয়নি এখানে বলা হচ্ছে যার প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে অ্যাকশন নেওয়ার সুযোগ আছে ক্ষমতা আছে তার হাতে সে অ্যাকশন নিতে পারে তারপরে যখন সবর করে থেমে যায় কন্ট্রোল করে সে হচ্ছে আলকা মিনাল গাইড সে রাগ গোসা দমনকারী প্রকৃতির অর্থে হলো এবং সেই মসেন হতে পারবে যে ব্যক্তি রাগ গোস্বাকে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও দমন করেছিল প্রতিশোধ নেয়নি কেমতের দিন সমস্ত মানুষের সামনে আল্লাহতলা তাকে ডাকবেন দেখে তাকে রাগ গোসা দমনের পুরস্কার দিয়ে দেবেন বলবেন জান্নাতের হুরগুলোর মধ্যে থেকে তোমার যাকে যাকে পছন্দ হয় নিয়ে যাও সব ভান আল্লাহ কত বড় পুরস্কার রাগ গোসাকে দমন না করতে পারলে এত বড়ো পুরস্কার মানুষ মিস করে ফেলবে রাগ গোসা শয়তানের একটা হাতিয়ার শয়তান চায় যে মানুষকে রাগ গোসা বাড়িয়ে দিতে এবং শয়তান ওই সময় এসে ওয়াসওয়াসা পুশ করতে থাকে সেই সময় এই রাগ উঠলে শয়তান খুব খুশি হয়ে যায় এই শয়তান থেকে পানা চাইতে হয় রাসুল্লাহ সাল আলসালাম বললেন একবার তিনি একটি লোককে দেখলেন সে সে ভীষণ রাগারাগে শুরু করে দিয়েছে তার গলার রগগুলো ফুলে গিয়েছে চেহারা লাল হয়ে গেছে তিনি বললেন আমি জানি একটা কালিমার কথা এই কালিমাটা যদি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে তার রাগ কন্ট্রোলে চলে আসবে সে কালিমাটা হচ্ছে আউজুবিহিমিনুরিম অভিশপ্ত শয়তান থেকে লালার কাছে পানা চাই আশ্রয় চাই আজুবেলার অর্থটা কি যে আল্লাহ তালার কাছে অভিশপ্ত শয়তান থেকে পানা চাই শয়তান এ সময় এসে গিয়েছিল যোগ দিয়েছে সে আরো উৎসাহ যোগাচ্ছে তার উৎসাহে মানুষ আরও দ্বিগুণ হ্যাঁ উৎসাহিত হয়ে রাগের একশন নীতি ঝাঁপিয়ে পড়ে রাগ গোসা শয়তানের হাতিয়ার কারণ এই রাগ গোসা একবার উঠেই দিতে পারলে তুঙ্গে নিয়ে যেতে পারলে শয়তানের অনেক লাভ আছে অনেক খারাপ কাজ করাতে পারবে সে মানুষকে দিয়ে বড়ো বড়ো গুণা করাতে পারবে দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আবার ইনশাল্লাহ বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা আমরা কন্টিনিউ করব আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমাদের সঙ্গে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জজাকুমুল্লাহতে আল্লাুল্লায়ের আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ অবরাক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 দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিরতির পরে পূর্বের বিষয়টি আলোচনা আমরা কন্টিনিউ করছি রাগ গোসা দমন করার বিষয়টি রাগ গোসা যখন উঠে যায় মানুষ অনেকগুলো গুণা করে ফেলতে পারে চূড়ান্ত পর্যায় পৌঁছে দিতে পারে রাগ গোসার কারণে মানুষ ঝগড়া ফাসাদ শুরু করে দেয় কটু কথা বলে মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলতে পারে আর প্রত্যেকটি কথা লেখা হয়ে যাচ্ছে কি পরিমাণ কষ্ট দিয়েছে একজন মানুষকে অন্যায়ভাবে বকাবকি করতে পারে মানুষকে তহমত দিতে পারে যা করে নাই সেই ব্যাপারে ব্লেম করতে পারে মানুষের গিবত করতে পারে মানুষকে মারধর করতে পারে কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করতে পারে আহত করে ফেলতে পারে রক্তাক্ত করে ফেলতে পারে খুন করে ফেলতে পারে আল্লাহ তালা মাফ করুন রাগের কারণে খুন হয়েছে তা নাহলে খুন হওয়ার কথা ছিল না এরকম বহু ঘটনা ঘটেছে বহু অ্যাক্সিডেন্ট ঘটেছে পৃথিবীতে হয়তো স্বাভাবিক পর্যায়ে থাকলে এই কাজ করতোই না করার প্রশ্নই আসতো না কিন্তু রাগ চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই কাজ করিয়ে ছেড়েছে শয়তান মানুষকে দিয়ে খুন করিয়েছে রাগকে ব্যবহার করে রাগের কারণে মানুষ তালাক দিয়ে ফেলছে স্ত্রীর সঙ্গে কত ভালোবাসা সম্পর্ক আছে হঠাৎ করে দুই কথা শুরু হয়ে গেল ছোটো বিষয় নিয়ে আলোচনা এক পর্যায়ে ঝগড়া ফাসা তুঙ্গে উঠে গেল আর সেখানে স্ত্রীকে তালাক দিয়ে ফেলল মারধর করতে পারে তালাক দিতে পারে তালাক দেওয়ার পরে এসে বলে যে আমি তো রাগ করে বলেছিলাম মাথা ঠিক ছিল না কী বলেছি তালাক হবে কি না রাগ করলেও তালাক হবে এটাই হলো মেজরিটি ওলামাইকারের ফতোয়া যদিও কিছু কিছু আলেম বলেছেন এই ফতোয়া মেজরিটি আলেম গ্রহণ করেননি যে রাগের উপরে তালাক দিলে তালাক হবে না এই কথাটা এই ফতোয়া গ্রহণ করা হয়নি এই ফতোয়াটা মেজরিটি আলেম গ্রহণ করেননি মেজরিটি অব দ্য উম্মা যেটা অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে রাগের মাথায় তালাক দিলো তালাক হয়ে যাবে এখন এই যে রাগ এত খারাপ জিনিস কিভাবে এই রাগকে আমরা কন্ট্রোল করতে পারি এটা তো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে দুনিয়া আখেরাতের উভয় জগতের ক্ষতির কারণ হয়ে যায় দুনিয়াতে রাগ করে মানুষ কত লজ্জিত হয়ে গেছে কত জায়গায় রাগ করে মানুষ উল্টাপাল্টা করে মানুষের কাছে পরে মাপচাইতে হয়েছে পা ধরতে হয়েছে খামাখা মারামারি করেছে রাগের কারণে আবার মাপ চেতে হয়েছে কোন সময় বিচার বসে দরবার বসে সবার সামনে তার পা ধরে মাপ চা মাপ চাওয়া লাগে কত অসুবিধা কোন সময় সবার সামনে না হলেও নিজে গিয়ে ছোট হওয়া লাগে দুনিয়া তো এটার অনেক ঝামেলা তারপরেও দুনিয়াতে মাপ চেয়ে যদি মাপ নেওয়া যায় অনেক ভালো মানুষের রাগের মাথায় কষ্ট দিয়ে যদি আমন দামার মধ্যে এগুলো থেকে যায় মাপ চাওয়া না হয় তাহলে তো মুসিবত আরও বড় কেমতের দিন অন্যায়ভাবে এই রাগের কারণে কত মানুষ জাহার নামে যাবে কারণ রাগের কারণে খুন করেছে রাগের কারণে গালিগালাজ করেছে রাগের কারণে অন্যায়ভাবে মানুষের উপরে চড়াও হয়েছে কিভাবে এই রাগকে প্রশমিত করা যায় কিভাবে এটাকে দূর করা যায় একটু আগে একটা হারিস আপনারা শুনলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি একটা কালিমা জানি পড়লে রাগটা কন্ট্রোল হয়ে যাবে সেটা হচ্ছে আউদিল্লাহমিনের সাহিত আলিম রাজিম কোন কোনো সময় মানুষ এই হাদিস জানে না এখন দুইজনেই একটু রাগারাগি করেছে যাকে এক বেচারার খবর হয়েছে হাদিস কথা তিনি বলে ফেললেন আউজবিল্লাহ আহমিনের শাহিদ আলিম রাজিম আর আরেক বেচারা যে সামনে ছিল তা যার সঙ্গে রাগারাগি হচ্ছে সে বেচার মধ্যে হাদিসা জানা নাই সে বলে আউজবিল্লা শুনে বলে তুমি কি আমাকে শয়তান মনে করেছো নাকি এমনও হতে দেখা গেছে শয়তান এইটাকে পজিটিভটি নিতে দেয় না পজিটিভটাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে আরও হাদিসের রসল্লা সাল টেকনিক শিখিয়েছেন বেশি রাগ যখন উঠে তখন তুমি দাঁড়ানো থাকলে বসে যাও বসা থাকলে শুয়ে যাও রাগের সময় ট্রাই করি দেখেন দেখি একবার একটু শুয়ে যান তো দেখি আলহামদুলিল্লাহ রাগ আর সুবিধা করতে পারবে না কিন্তু মানুষ তো উল্টা করে সোয়া থাকলে উঠে বসে যায় আর বর্ষা থাকলে উঠে দাঁড়িয়ে যায় আর যেই দাঁড়িয়ে গেল রাগ একদম হাইয়েস্ট গেয়ারে চলে গেল কত স্পিডে চলবে এখন কি অ্যাক্সিডেন্টে ঘটাবে এখন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন উজু করার সাজেশন এসেছে রাগ কমানোর জন্য অজু করলেও রাগ কমে যায় পাক পবিত্র তো হয়ে গেলেন শয়তানের আসর কমে গেল আর রাগ তো আসলে একটা গরম জিনিস কেউ কেউ ব্যাখ্যা করেছেন সুন্দর ব্যাখ্যা যে পানি ওজুর পানি ওজুর কারণে গরমটা ঠান্ডা হয়ে গেল। আপনি দেখবেন রাগের সময় কিন্তু গরম হয়ে যায় চেহারা লাল হয়ে যায় অগ্নিশর্মা হয়ে যায় এই তো অনেক সময় ডাক্তাররাও বলে দুনিয়াবি ক্ষতিও আছে যারা ব্লাড প্রেশারের রোগী হাইপার টেনশনের রুগী বিভিন্ন রোগে যারা অনেকগুলো রোগে রাগ করতে নিশ্চিত করা হয় যে কোনো ধরনের জটিলতা যেখানে আছে আপনি সেখানে যাবেন না বেরিয়ে আসবেন রাগ উঠলে আপনার অসুবিধা আছে তাহলে দুনিয়াতেও প্রচুর ক্ষতি আছে তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমার রাগ বেশি কি করব আমি কন্ট্রোল করতে পারি না এই কথা উচ্চারণ করা ঠিক নয় বরঞ্চ আল্লাহ তালার কাছে তফফিক চাইতে হবে যেমন সবরের ব্যাপারে হাজেস এসেছে কেউ যদি বলে যে আমার সবর নাই ঠিক না মাইয়া তা সববার এই শব্দের হুল্ল যে ব্যক্তি সবর শিখতে চায় সবরের চর্চা করতে চায় কষ্ট করে ধৈর্য ধরতে চায় আল্লাহ তালা তাকে ধৈর্যের কুদরাত ধৈর্যের শক্তি দিয়ে দান করে দিবেন ধৈর্যের জন্য তৌফিক দেবেন ঠিক তেমনি রাগ গোসাকে কন্ট্রোল করার জন্য কেউ যদি নিজের নসের হাসাবা করে এবং প্রত্যেকবার এরকম ঘটে গেলে আল্লা তালার কাছে কান্দতে থাকে তৌফিক চাইতে থাকে আর জাস্টিফাই করে না বরঞ্চ মাফ চায় নিজেকে ছোট করে ফেলে তাহলে আল্লা তালা তাকে তৌফিক দেবেন চেষ্টা করতে হবে মানুষকে এরপরে এই যে রাগ সংক্রান্ত হাদিসগুলো আছে রিয়াদুসলে ইনে এই হাদিসগুলো অন্তত পড়ে নেই আমরা কোরআরে তাফসির পড়তে গেলে তার জমা পড়তে গেলে তখন অলকাদমিন আফিনা ইনাস নাস গোসা দমনকারীরা মানুষকে তারা মাফ করে দেয় তারা মোহসেন হতে পারে অল্লাহবুল মহসেন এগুলো আমরা শিখি শুনি আমল করি পড়ি আর নিজের তাজকীয় নফসের জন্য আল্লাহ তালা কাছে তবা ইস্তেফার বাড়িয়ে দেই প্রত্যেকবার যখন এরকম ঘটেছে ততবার আর এই কাজগুলো চেষ্টা করে দেখি এই টেকনিকগুলো আমল করে যেগুলো হাদিসে এসেছে মুজবুল্লাহমিনা সাহিত্য পড়ার চেষ্টা করি বলে দেন লোকদেরকে পাশে আমার রাগ উঠলে আমাকে মনে করে দিল আমি যেন উঁজু করতে পারি আমার রাগ উঠলে দাঁড়িয়ে গেলে বলো যেন আমি বসে যাই বসা থাকলে আমি যেন শুয়ে যাই দেখেন আখেরাতের পেরেশানি যদি মানুষকে পেয়ে বসে যদি মানুষ বুঝতে পারে চিন্তা করে যে আমার একটা খাসলত আমার একটা খারাপ গুণ রাগ যদি আমাকে দিয়ে গুণা করায় আমাকে জাহান্নামে নিয়ে যায় শুধু রাগের কারণে দুনিয়াতে রাগ যখন উঠে মানুষ কিছু মানে হয় না তখন এনজয় করে রাগটাকে নাস তখন খুব এনজয় করে যত চিৎকার করবে তত মনে হয় যেন ভালো লাগতেছে নজিবিল্লা আবার কোন কোন জায়গায় কেউ সাইকোলজি অ্যাপ্লাই করে বেশি করে চিৎকার করলে এটা কমে যাবে চিৎকার করতে দাও ঠিক নয় এটা রং সাইকোলজি সঠিক সাইকোলজি হচ্ছে কন্ট্রোল করতে হবে কথা বলা যাবে না অনেকক্ষণ গালে গেলি গালি গালাস করলে তারপরে থেমে যাবে থামবা তো ঠিকই গালিগালা করা হয়ে গেল এই যে লেখা হয়ে গেল। এইগুলোর হিসাব দিবে কেমনি এই জন্য যত তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসা যায় নফসকে এনজয় করতে দেওয়া ঠিক না নফস চাই খুব আরো একটু চালাও খুব ভালো লাগতেছে নফ্সের কাছে নফসেকে খুশি করা যাবে না নফসকে খুশি করলে বিপদ আছে এই নফসকে তার চাহিদা মিটানো যত কমানো যায় তাজ কিয়া নফ্সের অর্থই তাহি নাফ্সকে পবিত্র করতে হয় আত্মসমালোচনা করে করে করে করে করে করে করে জীবনে কতবার এরকম ঘটেছে কতবার রাগারাগি করেছি এক আবার কথা ওই দৃশ্যগুলো সামনে রেখে আল্লাহ তালা কাছে তফিক চাইতে থাকা রাগ এবং গুসা এই গদ কত বড় ধ্বংস নিয়ে আসে মানুষের জন্য মানুষ আল্লাহ তালার প্রিয় পাত্র হতে পারতো অল্লাহবুল সেনীরের অন্তর্ভুক্ত হতে পারত কিন্তু সেটা বেশি করে ফেললো রাগের কারণে ক্ষমা করে দেওয়ার গুণ একসঙ্গে এসেছে কাল কা আনিনাস কেউ যদি ক্ষমা করতে পারে তাহলে রাগটা কমে আসবে আর যার ক্ষমা করতে পারবে না তার জন্য কিছুতেই মাফ করতে পারছে না এরকম কথা আসবে মনে মধ্যে লোকটা আমাকে এরকম করলো এরকম কথা বললো আমি কিসেতেই তাকে মাফ করতে পারছি না কিসেতে ছাড়তে পারছি না এই কথাগুলো পারে পারে আসে তুমি যদি আজকে কাউকে ক্ষমা করে দাও আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেবেন কেউ যদি কোনো অন্যায় করেছে কোনো এক্সকিউজ নিয়ে আসে কোনো ওজন নিয়ে আসে কোনো ওদর খাহি করে কোনো ব্যাখ্যা প্রদান করে সেটা অ্যাকসেপ্ট করে ফেলো মাল্লাম ইয়কবাল নাস আন্নাস ইয়কাল ইল্লাহু অদরাহ মানুষের কোনো ব্যাখ্যা এক্সকিউজ কোনো ধরনের যুক্তি যদি কেউ গ্রহণ না করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে মাফ করবেন না এবং এই অপরাধের কারণে আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না আমি কথা বলা বন্ধ করে দিয়েছে আর একটি গুণা হয়ে যেতে পারে কোন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে ম্যাক্সিমাম কষ্টের কারণে দুঃখ ব্যথা পেয়ে থাকলে ম্যাক্সিমাম তিন দিন কথা বলা বন্ধ করা আল্লাহ তালা অ্যালাউ করেছেন আল্লাহ তালা জানেন মানুষ তো দুর্বল এই মানুষকে একটু সবল হতে টাইম লাগতে পারে একটু কনফিডেন্স আসতে একটু কন্ট্রোল করতে টাইম লাগতে পারে তিন দিন আল্লা তারা ম্যাক্সিমাম অ্যালাউ করেছেন তিন দিন পরে একজন মুসলিমানের সঙ্গে আরেকজন মুসলিমানকে কথাবার্তা বন্ধ করা যাবে না রাগ গোসা করে কথাবার্তা বন্ধ করা যাবে না খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না আত্মীয় স্বজনের সঙ্গে যাওয়া আসা বন্ধ করা যাবে না কাতুর রাহেম হয়ে যাবে রাগের কারণে মানুষ কাতুর রেখেম করে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক কাটার মতো সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায় এবং সে রে একটি বড় কবিরা গুণাহ তাহলে এই এটা একটা বলতে গেলে এ রাগটা অনেকগুলো গুণার উৎস হয়ে যেতে পারে এটা এত খারাপ জিনিস মেজাজ তবিয়তকে ঠিক রাখার রাগ গোসাকে দমন করা বড় বীরত্বের পরিচয় এটি হাজি সে রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা জানো কি কোন লোককে বীর এবং সাহসী বলা যায় হিরো বলা যায় সাহাবাহিকেরাম বললেন যে লোকটা মন্য যুদ্ধ লাগলে সবাইকে হারিয়ে দিতে পারে তাকে কেউ হারাতে পারে না এমন লোককে আমরা সাধারণত বীর বলে থাকি বীর সাহসী পুরুষ বলে থাকি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলে না সেই প্রকৃত বীর সাহসী পুরুষ নয় সাহসী পুরুষ হচ্ছে ওই লোক যে লোক তার ভীষণ রাগ উঠে গেছে কেউ একটা চরম অন্যায় করে ফেলেছে তাকে বড় কটু কথা বলে ফেলেছে তাকে খোঁসা দিয়েছে তাকে ইনসাল্ট করেছে যথেষ্ট গোসা উঠার পরে সে নিজেকে দমন করে ফেলেছে গোসাটাকে গোসাটার বহিপ্রকার ঘটিয়ে কোনো অ্যাকশন নেয়নি তাকে পাল্টা আক্রমণ করেনি পাল্টা গালমন্দ বকে তাকে উল্টা আক্রমণ করে আঘাত করেনি সেই ব্যক্তি প্রকৃত বীর সেই ব্যক্তি প্রকৃত পুরুষ তাহলে আল্লাহ আল্লাহতালার কাছে কত একটা মূল্যবান জিনিস হয়ে যেতে পারে রাগ গোসা দমন করার মতো যদি শক্তি সাহস তৌফিক আল্লাহতালা আমাদেরকে দেন আর যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি খাসেরা দুনিয়া ওলা আখেরা ওদা আলিকাহ আল খুসরানুর মুবিন এই বদমেজাজের কারণে দুনিয়াতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি আখেরাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি এবং তাই হয়েছে পৃথিবীতে বহু মানুষ কত মানুষ দুনিয়াতে এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং তার এক্সাম্পলগুলো আমরা আনলাম যে কত মারাত্মক মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে খুন খারাপি তালাক বিবাহ বিচ্ছেদ কথা বন্ধ আত্মীয়তার সাথে সম্পর্ক কেটে দেওয়া এক একটি বিশাল বিশাল কবিরাগুনা হয়ে যেতে পারে আর সেটাই দুনিয়া আখেরাতে আমাদের অনেক বড়ো ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে তাহলে আসুন আল্লাহ তালার কাছে আমরা প্রাণ ভরে দোয়া করি যে আল্লাহ আমাদের বদমেজাজকে তুমি ঠিক করে দাও আমাদের মেজাজের মধ্যে ভারসাম্য দাও আমাদের রাগ গোসাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে তৌফিক দাও সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমাদের এই বিষয়টা আলোচনার এখানেই আমরা ইতি টানছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাল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 थ्री जिरो नाइन सिक्स थ्री फोर जीरो नम्बर জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট